রসুলপুর ময়দানের তিন দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহতিহালকায় জিকির ও তা আলিমি জলসার শুভ উদ্বোধন হচ্ছে উনিশ এগারো দুই রোজ বৃহস্পতিবার এখন উদ্বোধনী ভাষণ প্রদান করছেন আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ শায়খে বরহত আল জামিয়াতুল আরবি বাইতুল্লম রসুলপুরের মহাপরিচালক বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের কেন্দ্রীয় আমিরুল উমারা আলহাজ হজরত হাফিজ الناس পীর আসসালাম আলহামদুলিল্লাহদ্দিন وشراعي الإسلام والصلاة والسلام على سيدنا محمد الذي جعله الله رب العالمين وجعله سيد الرسول وأفضل النبيين وعلى آله وأصحابه أجمعين صلاة والسلام تسليما كثيرا كثيرا أن يتداركنا برحمته وأن يميتنا مسلمين يا أيها الحاضرون رحمني ورحمكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لله الدين الخالص وقال رسول الله صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ لَا يَنظُرُ إِلَىٰ سُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَاكِي يَنظُرُ إِلَىٰ قُلُوبِكُمْ وَنِيَّاتِكُمْ وَأَعْمَالِكُمْ وَآلَىٰ عَلَيْهِ السَّلَاةُ وَالسَّلَامُ إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ রُوط ширif word রَ اللَّهَ وَمَالِخِ সালাম হাজির মজলিস দিদার ওলাম ফজাল এজাম পাখির বন্দা জনা রসুল্লাহ সাহিম গন আল্লাপাক এর দরবারে জানাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া যে এই তিন দিন ব্যাপী ইসলামী মহার সম্মেলনের প্রথম দিনে শুরুতেই আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা নিউ ইয়র্কটা সহি এত কষ্ট করিয়া কি জন্য আমরা এখানে আসছি নিয়ত সহি আমাদের এর সংগঠনের একমাত্র উদ্দেশ্য আল্লাপাক বলেন আলাইকুম দিন হে ইমানদারেরা তোমরা নিজের সংশোধন আও নিজের সরকার তেল দাও নিজের কত স্থানে মলম লাগাও। অপরকে সংশোধন করতে যাইও না হাদিজ শরীফে আসছে তিনি ফরমান যে প্রত্যেকে যদি নিজের দোষ দেখে অন্যের দোষ না দেখে সেখানে কোনো সমস্যাই থাকতে পারে না প্রত্যেকের জন্য জান্নাত ও আজিব হয়ে যাবে কার মধ্যে কি দোষ আছে প্রত্যেকে নিজে নিজে তালাশ করি এবং মনে মনে নীরত করি দোষ মুক্ত হইয়া যাতে আমরা এখান থেকে যাইতে পারি আল্লাহ পাক কারো সুরাগ দেখেন না কারো মাল দেখেন না আল্লাপাক দেখেন বাংলার নিউ ইয় এবং আমল আর অন্তর এই দেখেন আল্লাপাক হাদিস্বরী বর্ণিত আছে কেউ যদি কোন নারীকে পাওয়ার উদ্দেশ্যে হেজরাত করে সে ওই নারীকে পাইতে পারে কিন্তু হেজরাতের স্বভাব পাবে না তদ্রুপ এখানেও বলা হইছে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নিয়ে যারা এখানে আসছে তারা আল্লাহকে পাইয়াই বর্তমানে দেখা যায় পীরের কাছে মানুষ যায় অধিক অংশই মুরিদা অর্জনে যায় খেলাপত লাভের উদ্দেশ্যে মামলা জেতার উদ্দেশ্যে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে সমাজের প্রভাব প্রতিপত্তি বিস্তারের উদ্দেশ্যে এগুলি হইতে পারে কিন্তু মাওলা রে পাবানা মাওলা কে পাবানা নিহত সহি আব্দুল্লাহ একজন জবরদস্তি হজরত আহসান বসরির কাছে মুড়ি দেওয়ার জন্য গেলেন উনি যাওয়ার আগে বরাবলি করছেন যে পাইয়া হুজুর কত খুশি হবেন আমার মন্ত্রণ আলিম পাইয়া এই যে আল্লাহ পাক হজরত দরজা বন্ধ হইয়া গেছে কাশ্মীর দরজা বন্ধ হয় নাই এলহামের দরজা বন্ধ হয় নাই এলকার দরজাও বন্ধ হয় নাই হজরত হাসান বস্রীকে আল্লাহ পাক জানায় এটাকে গাইব জানা বলে না আল্লাহ জানায় ভালো মন্দ অদৃষ্ট আল্লাহর পক্ষ থেকে আসে গাইব জানার মালিক একমাত্র আল্লাহ নবীর অসুল কোনো গাইব জানেন না পীরের কথা যদি মনে করেন যে আমার পীরে জানে তাহলে সেই মুড়িদের ইমাম থাকবে না গাইব জানার মালিক একমাত্র আল্লাহ না কিন্তু আল্লা মানি কেন কেন কেন আর আল্লাহ মানিক উপাসান আল্লাহ পাক জানায় হাসান বস্রী কে হজরত হাসান বশ্রী রহমতুল্লাহ আলহি ওনাকে নাকি তা স্বীকার করে না তাহলে হজরত আলী রাজিয়াল সঙ্গে হাসান বস্রির সাক্ষাৎ এটা অসম্ভবের কি আছে আলেমরা স্বীকার করে না অনেকে খুঁজে দেখুকুল কেতাব খুঁজে দেখুক যে হাসান মশ্রী হজরত আলীর সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছে না। Allah who are Allah Allah who are Allah Allah who Allah, Allah, Allah, Allah. কোথায় যে গেল নিঃশ্বাস ছোট গেছে দিলে আছে কিন্তু জবান চালাইতে পারি না সে আল্লাহ টান সেই ব্যথাওয়ালা টান মানুষ হযত হাসান বসে আছেন আবদুল্লা তাস্তালী আমি আপনার কাছে বায়া হওয়ার জন্য আসছি তো হজরত বললেন যে আপনি এত বড় আলেম আপনার ওই আলেম করা আমার পক্ষে সম্ভব না তোয়া কুস্তু ইস্ত গির তোমার হাতিমার কা শুকে একজন মোকামেল তার যেমন তুমিও তদ্রুপ তোমার মুর্শিদের কাছে কেমন সফর একটা ব্যাগের মতো ব্যাগ কাজ করলে কাজ হবে শীত করলে শীত হবে যেমনি নাও হাঁটলে যাবে তাহলে খেজরি যেমন বলছিলেন বাহিনী অবাইনি হাজা ফের তোমার মুর্শিদ যদি বলিয়া দেয় যে এখন থেকে তোমার পথ আর আমার পথ আলাদা তাহলে কপাল পুরিয়ে যাইবেশিদ মাই আদিল ফারুয়াল মোহত অলন তঘু অলি এম মুর্শিদা মুর্শিদ বর সাংঘাতিক দিন হজরত হাসান মশ্রী রহমাতুল্লা বলতেছেন যে আপনাকে মুড়িদ করা আমার পক্ষে সম্ভব নাও কিন্তু উকিল যে ব্যারিস্টার তার নবসোটাও কিন্তু ব্যারিস্টার নীদের মতো সপুরা যেমন সাপের বিষ দাঁত ভেঙে দেয় মুর্শিদ তদ্রুপ নবসের করলেন না রাখলেন পরীক্ষামূলক বললেন সাত বছর আমার মসজিদের মুসলিদের জুতোর সোজা করতে হবে সাত বছর আর বিনা বেতনে মসজিদে আজান দিতে হবে তারপরে আপনাকে মুড়ি করার প্রশ্ন বলে ঠিক আছে আনা কবিল তুই আনা কবিল এই কিন্তু এর মধ্যেই কাম মনের সাথে মন মিলিলে হয় মনা সাবার মনের সঙ্গে মন মিলতে হয় কামেল পীরের হাতে হাত রাখিলে হইয়া যায় বা দেখছেন সাত বছর আজান দেশে মুসল্লিদের জুতোর সোজা করছে হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাগরে কি নামটা ভুলে গেছি আমি উনি ইউনানি চিকিৎসক লোকেরা বলতো আফসরুল আতিফা চিকিৎসকদের চক্ষু উনি এক সাল লাগাইছে তবলিক জামাতে এক বছর। जरत लिख हजरत एक बस तो लगामा कि करतुबाते इलिया खोज कर केतबर नाम मक्तुबाते इलिया सी मध्य जब इलेक्शन खतमा এই আমার ওবন্দি তার সোহবাতে আবার এক বছর লাগাও তার জুতোর সোজা করো তোমার দিল আল্লাহর আরো স্মৃতি সোজা হইয়া যাবে আব্দুল্লা তাস্তারানি কয় বছর থাকলেন পীরের দরবারে আর আমরা তিন দিনের জন্য আইসা বাড়ি যাবো কোন সময় সেই ফিকির ছেলে গাড়ি বাড়ি সব বছর থাকলেন सात बचर पर विदाय बेला हजरत जी आसान बश्री निजे माथार पागड़ी खुलिया ওনার মাথায় বেঁধে দিয়েছেন আর বলছেন আমি আপনাকে মুড়ি করে নিয়েছিলাম আপনার এই নবশোকে দমানোর জন্য এই ছিল আপনার সবক আপনি বেলাইতে কোবরার দরজায় পৌঁছে গেছে তাই না হজরত বেলাইতে কোবরানা বিলায় সবরার দরজাও পাই যাই বলেন যে তুই মেলায় কোবরার দরজায় পৌঁছে গেছিস হ্যাঁ কোবরার দরজায় পৌঁছে গেছিস হা এইবার পৌঁছে গেছিস এখানে কেন আসছি আমরা আল্লাহকে পাওয়ার জন্য জিকি করো অল আল্লাহ আল্লাহ দেখে আমি ওয়াশ করতে শো করু আবার আল্লাহ আল্লাহ করো কে কে যে করি মেয়ে লোকরা কুলায় লইয়া ধান ধার করিয়া দিয়া আমিও তদ্রুপ মাঝে মাঝে টোক্কা দিয়া গুনাগুলো আলাদা করিয়া ফেলাইতে চায় নিয়তটা সহিও নিয়ত সহি করিয়া দাও কি নিয়ত সহি করো হল্লাহকে পাওয়ার জন্য निर्देश देखा मेहमान खूब ख्याल रखबा पाल्ट जान ना कर घोषणा अनुजाई चलबा স্টেজ পরিচালকদের ঘোষণা এটা আমারই ঘোষণা মনে রাখবেন কেসিআর অফিসে রশিদ বই নিয়ে আছে মাদ্রাসার ওখানে তাদের সাথে সাক্ষাৎ করবেন ভর্তি ফরম নেবেন যারা ভর্তি ফরম কাটেন নাই ভর্তি ফরম কাটবেন कूपन गुल्छरिका तरह जमा दिया रशीद नीबाफार टाइम जो दे तफा करते जा কষ্ট হয় আমার ডাক্তার কথা বলতে নিষেধ করছে কিন্তু তুই জলীল বার hey <laughs> আয় দেলে ও সাপ আয় দেলে ও সাপ বা দে তু সাহেব বা অমর সাহেব সব পথে কাটা ভরা কোন পথে চলবো বুক ভরা ব্যাথা লইয়া কোন কথা বলবো আমি যাই তব তুমি জানো সব মোমী বই পুস্তক খরিদ করবেন প্রত্যেকের প্রতি আমার হুকুম আমার নির্দেশ আমার লেখা বই পুস্তক খরিদ করবেন নেশারিয়া প্রকাশনীতে বই পুস্তক আছে পত্রিকা নেবেন পত্রিকা বেরিয়েছে দেশের কলম পত্রিকা